الحمد لله الحمد لله نحمده ونستعين ونستغفره ونستره ان به و عليه واعوذ بالله من شرور يومنا ومن سيئة أعمالنا من يهدل الله فلا مظل له ومن يظلل فلا عادي له ونجهد أن لا إله إلا الله وحده لا شريك له انا نشهد ان لا اله عبده ورسوله صلى الله تعالى عليه وعلى صحابه ومارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرحيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الزكر إن كنتم لا تعلمون وقال رسول الله صلى الله عليه وسلم شفاء العين أطوال وعلى رسول الله صلى الله عليه وسلم أكثر يمم ضربتان ضربة للوجه وضربة للمرفقين أو كما قال رسول الله صلى الله عليه وسلم রোজগারের উত্তরণ আল্লাহ আলমি আমাদেরকে তার বান্দা সৃষ্টি করেছেন এবং বন্দেকি কিভাবে করতে হবে বান্দার থেকে বন্দেগি বান্দার কাজ হল বন্দেগি কর এই বন্দেগি কিভাবে করতে হয় সেটাও তুমি জানিয়ে দিয়েছ আমার আবিবেশ সুন্দর অনুযায়ী চলো তোমার সকল কাজ বন্দেগি হবে ইবাদ দিনের কাজ হক দুনিয়ার কাজ হোক তোমার দিনের কাজ হক দুনিয়া কাজ হক যখন তুমি আমার হাবিব সন্মল্লস্লাকে ফলো করবে তোমার সকল কাজ আমার বন্দেকি হয়ে যাবে আমার ইবাদত হয়ে যাবে একটা স্বপ্ন আল্লাহ রতুলকে ফলো করবে तो मंदे चली बंदेग बंदेगी के करवा हाबी मानुष्ल तुम्हारे सक प्रयन उन्नी वही प्रयोजनगुल पद्धति से मेटाइन पूर्ण करते तुम सही पद्धति तुम प्रयोजन पूर्ण करते তো তোমার দুরত করা হয়ে গেল আর আল্লাহ তোমার থেকে যে বন্দীগি চাইছিলেন বন্দীগি হয়ে গেল এবং তিনি একথাও ঘোষণা করেছেন যখন তুমি বান্দা হয়ে বন্দীগি করবা তো আমি তোমাকে আর বান্দা রাখবো না তোমাকে প্রমোশন দিয়ে আমার বন্ধুর কাতারে নিয়ে আসব قل إنتم تن تحبون الله حتى بيعوني يحببكم الله ويغبر لكم جنوبكم الله غفور الرحيم قريش شكرا قولوا ذكروا حبيب تفالو جرده صلى الله عليه وسلم يحببكم الله اللهم أكبر তোমাকে হাবিবেন জিনিস একটা কাজের দ্বারা সাল্লাহ সুন্দরের অনুসরণ একটা কাজের দ্বারা বান্দা আল্লাহ মিল হয়েছিল অনেক এক আমি একদিন বলছিলাম যেখানে তিনটা স্তর একটা স্তরকে বলা হয় যারা থাকে চাকর মাসিক বেতনে থাকা তিনটা স্তরের মধ্যে গেল সর্বোচ্চ স্তর যারা সরকারি চাকুরি যদি করেন তারা এই করে অন্য কোথাও চাকরি করে তারপর থেকে চাকুরি শিক্ষিত নিজের স্বাধীনতা থাকে না যে ওই টাইমটা বিক্রি করেছি সত্য কথা আটটার থেকে বিক্রি করেছি তো অধিক স্বাধীনতা নেই বাকি সর্বক্ষে কি স্বাধীনতা তিনটা স্তরের ভিতরে এটা হল করে সেকেন্ড পজিশন হল গোলাপ বিভিন্ন জিহাজে কাছেরা যে বন্দী হয়ে আসে গোলাপ এরা মনিরের কাজ পাবে চব্বিশ ঘন্টা খানা পাবে কাপড় পাবে বেতন নেই মনির স্তরে কিনে আসবে এরা হলো সেকেন্ড ছিল চাকরের নিশ্চয় হল গোলাম তাও তো এরকম কিছুটা স্বাধীনতা আছে ঘুম টাইম দিবে ওই তো সে খাবে ঘুমাই দিও বলে না ভালো করছে না কিছু স্বাধীনতা এর আছে সবচেয়ে বেশি হলো মধ্যে বেশি হল চাকরি অত্যেকে টোকাম হলো গোলাপের আর গোলাপের নিচের ইস্তরের না হলো বান্ধা এর কোন স্বাধীনতাই বান্দা যে একে কোন স্বাধীনতা দেওয়া হয় সে চব্বিশ ঘন্টা তার মনিবের হুকুমের মহতাজ মনির যখন তার থেকে যা হবে ওটা করতে হবে তার মতো হবে এটা গোলাম থেকে চাকর থেকে নিতে হলো গোলাম যারা আমরা চাকরি করতেছি হ্যাঁ আমাদের তো কি আছে আমাদের আন্দোলনে চাকর আছে চাকরি আমরা সম্মানে চাকরি করি একটু নৃন্দমান সেহেতু একটা দিক থেকে গোলাপ আন্দোলিত এখন পাওয়া যাচ্ছে না ধর্মীয় জিহাজ হয় কাপড় তাও কিন্তু হলো বালদা যার কোন স্বাধীনতা নেই এই জন্য বলা হয়েছে আর দুনিয়াটির জন্য মৌমিন অজান্নুল কািয়াটা মমিনের জন্য জেলখানা জেলখানা যেন বলা হলো জেলখানায় কয়েকদিকের স্বাধীনতা থাকে না সে জেল কর্তৃপক্ষের হাতে আবদ্ধ ঠিক মমিনের এই তার কোন স্বাধীনতা নেই ষাট বছর হায়া ধরেন পনেরো বছরে সে বাইলেন হয়েছে তো ষাটের থেকে পনেরো ভাবছেন সাতচল্লিশ এই সাতচল্লিশ বছরে হয়েছে তার আর কোনো স্বাধীনতা নেই দৃষ্টি নিক্ষেপ করতে চাই মনি কি আওয়াজ কান লাগাতে চায় কি একটা উদ্দেশ্য কোথাও যাইতে চায় পাও দিয়ে চলে যায় চায় ওই উদ্দেশ্য চলে যাবে কি না মোনি হুকুম দাঁড়তে बेर चिंता करते कथा बोला स्वे ना गुना चिंता भावना कर যদি এই সিদ্ধান্ত হয় যেন এই কথাটা আমার ভাইর ফায়দা হবে সে একটা নবীন সুন্দর জানবে বলবে দেখবে কোনদা নেই মিথ্যা কথা আরেকজনের দোষ এক অপবাদ লাগিয়ে দিচ্ছে এই টাইমে হ্যাঁ কারো কারো অযথা বকাবকি করতেছে ব্যবহার করবে তার কোন স্বাধীনতা নেই ব্যবহার করার আগে তাকে চিন্তা করছে এমনকি সে ব্রেনটা ঘুরাই দিতে একটা বিষয় চিন্তা করছে তখন সে আল্লাহ হুকুমের মোটামোকাবে दायजा दायज <laughs> हो चिंता करते रास्ता सुंदरी महिला बेलो कैमा गया कैमेर एन तर छवि देखते थी ये चिंता कर তা না হলে সে আল্লাহর কাছে আশা হয়ে গেছে তো বলতেছিলাম এই যে ত্রিটি স্তরে আছে চাকর থেকে নিচে হল গোলাপ গোলাপ থেকে আমরা এই স্তরে যদি আর আমরা চাকর চাকরি করি হ্যাঁ কোন কর্তৃপক্ষের নিকটে কোন সরকারের অফিসে ওই দিক আর আল্লাহ যে মারা কিন্তু বিধি নিষেধ নিষেধ সেটিংটা কথা কর না সেটিংটা কি সে কিন্তু আমাদের কোন স্বাধীনতা সম্পূর্ণ অধীন যে কারণে দুনিয়াটা আমাদের জন্য জেলখানা বলা হয়েছে এই অধীন হওয়াটাকে তুমি মেনে নিল মেনে আমরা রুকুমতো চললো নবীর তরিকা মতো চলল সে আর বান্দা থাকবে না হাবি হয়ে গেল তখন সে যদি মিস্ত্রি নয় সারা দুনিয়ার লোকটাকে শ্রদ্ধা করবে সাহায্য মিস্ত্রির সংখ্যায় বেশি এর মধ্যে কিন্তু দা দাও ভূতের মতো কালো এর সংখ্যা অনেক কিন্তু সারা দুনিয়া কত সম্মানের সাথে তাদের নাম উচ্চারণ খুব দলীয় নেতারা বলেছেন কিন্তু এত কালো আর গোলাপ কিন্তু দাস তাকে সাইয়েদুলা কতলা হয়েছে আমাদের আবু ঘোড়ারা এত লিচ্ছি না খেয়ে হয়ে গেছে আর লোকেরা মনে করছে দিনে দরকার এত নিশ্চিত সেই লোকটা আজকে দুনিয়ার মুক্তিমন্ত্রীর কাছে কতগুলো সম্মানের পাত্র আদি খুললেই আবু হুয়ানা থেকে বর্ণিত তার নাম আস আর তার নাম আসলে আমাদের জন্য পড়া বাধ্যতামূলক রাজি আল্লাহ তাহলে আল্লাহ তার উপরে রাজি হয়ে গেছে ধনী লোক ছিলেন্সেন্স আছে যার কারণে এক দুজনের কাছে এক ফকিরে টাকা রাখত দেড় লাখ টাকা কমা লাগে তুমি বললেন যে দেখা টাকার দাও কিনা তখন বলেন আমি দেখা দেবো করছি আমি তো ফকির মানুষ তোলা ফকির মানুষ তোর তো লাখ টাকা তো হয়ে গেতাম সাড়ে মান তোলা দাম ছিল কত সেজন্য বিশ হাজার টাকা আর কথা পাঁচশো থাকে কথা বলার টাকা আমি দেখা লাখ টাকা আছে আর তুমি বুঝতে হবে বকির নাম যায় ফকির নাম দিলে ফকির হয় তো আবহাওয়ার কেউ নেই বলে আমাদের নগরের পক্ষ থেকে কিন্তু এই আল্লাহর বন্দিকে শিক্ষা করার কারণে কত করে চলে গেছে কত প্রত্যার সাথে কত সাথে তাদের নাম চাও করা ইমাম সাপির রহমাতুল্লাহ আলাই একটা মাঝাবের ইমাম ইমাম সাপির রহমাতুল্লাহ আল একটা মাঝাবের ইমাম উনি ক্লাসে দেখতে পারতেছেন তাদের পথে দেবেন সাথীরা মনে করতেছে অসুস্থ খবর দিতে দরজা বন্ধ বাইরে সালাম বলল উনি জব দিলেন রিস করলো কি অবস্থা অসুস্থ বললো অসুস্থ না সেটা তুমি ক্লাসে বললো আমার কাপড় ফিরতে ফিটতে এই অবস্থা গেছে এটা এখন আর লজ্জা নিবারণের উপযোগী এটা করে আমি বের করতে পারছি এই জন্য খেলার যেতে পারিনি তোমার খাতিরা বললো খেলার না আমরা তোমাকে একটা কাপড় কাপড়ের টাকা করি তুমি এটাতে কাপড়ের অবস্থা করি বলেছেন না আমি দান নিব না দান গ্রহণ করতে রাজি হইলেন সেই করদে কাপড় শেখাবল তারপরে সাথী আপনার চলে গেলে তাদেরকে লাখে গেল তিনি তার মাঝাবের এক মাঝাদের ইমাম যার বাংলাদ এখন লকাতে চলতেছিল ইন্দোনেশিয়া চলতেছিল মালয়েশিয়া চলতে গেছিল কতবার মিষ্টি ছিল কতবার মিষ্টি ছিল আমাদের বাংলাদেশের সেকেন্ড ব্যক্তি ইমাম আবিরুস্তুফ রহমাতুল্লাহ আবু হানিগর পরে তার মাধ্যমে আবু হানিগর আসতে এলেম যার মাধ্যমে আমাদের কাছে করছে তারপর আবু ইত্যু আবু ইত বড় মিষ্টি ছিল তলার কোন মায় লাগেছে দুপি দু কান পরে ওনার ভিতরে আগ্রহী ওদের আবহাওয়া দেখার সাক্ষাৎ করলে আসে বকাবকি করতেছে আমি এমন সব বললাম আমাদের কাজে লাগাইছি সে আসছে না পর ফলার আবু হানিমা রান্না ছেলে প্রত্যেক মাসে যে বেতনাত বেতন আমার এখানে চলে আসলো এখন সে খাবে কেন দেখ আবু হানিবা বললে রান্না তুমি তো খাবার চিন্তা আমি দেখতে পাইতেছি তোমার ছেলে বাচ্চাদের খলিফার সাথে হালকা খেতে হাতিতে বলে কলান্দার হাতে ভুইয়াল দিদা ভুইয়াল কলান্দা বলেন আল্লাহ আল্লাহ বলে দেখে বলে তখন করে না আমারও শিশু আর আগুয়ালিরা করতে যে তুমি এর খানা নিয়ে চিন্তা করতে চ আমি দেখতেছি এই বাচ্চা বাচ্চাদের বাচ্চার সাথে হালকা খেতেছে ভালোদা রাজা বাচ্চা কারো খাওয়ার পুজো ভালো টাকা ছিলটা দেওয়ার অনেক দামি দামি দাওয়া দিলাম কি বাকি এই কথা বলেন এই আবার একদিন বড় আলাদ এবং আহবাদ উত্তরের কাছাকাছি চলে গেল ইসলাম হুকুমত ছিল ইসলামী ছিল ইসলামী হুকুমাতে কয়েকটা ইসলামী দেশ হওয়ার কোন অবকাশ ছিলো করে যতগুলো দেশ হোক সবগুলো প্রদেশ আর সবগুলো মিলে একটা মুসলিম কান্ট্রি আজকে এই রুসুরটা ইসলামের এই ভিত্তিটা হ্যাঁ হিন্দুরা নিয়ে গেছে খ্রিস্টানরা নিয়ে গেছে দুনিয়ার উপরে প্রকৃত করতে আর মুসলমানরা ছেড়ে নিয়ে বেঁচেছে মুসলমান তাদের দৌলত হাত থেকে গেল আর কারা ওইগুলো চুরি করলে তারা মুসলমানদের উপরে প্রবুত্ব করছে विशाल विशाल के से के है पक्ष बनाना पूरा मुस्लिम विश्व कदिगे गेट का বাচ্চাদের বাচ্চা তারপরে ত্রেসার যে করতো কিন্তু ছোট বড় মুক্তি ডাকবে না তারা ডাকলে তো সবচেয়ে বড় কোন বিপদে পড়লে সূক্ষ্মলে কাউকে ডাকতো না এটাকে ডাক আছে তো একবার ডাকতেন ডাকার পরে ওর সামনে দেখো এই আলুটা দেখে আলু একটু হাসতার হাতে গেল এত ভুলছিলাম হাত হাসতেছেন কেন তা আমার স্ত্রী বলেন যে আমার ছোটকাল একটা করছিল ঘটছিল একটা বাস্তবায়ন আমার উৎসাহ বলেছিল তুমি তোমার ছেলে কি খাবে চিন্তা করতেছ আমি তো দেখতে পাইতেছি তোমার ছেলে বাচ্চার সাথে কিন্তু এটাতে অক্ষর অনেক বাস্তবায় হবে চিন্তা চেতনার বাইরে ছিল মাঝে দ্বিতীয় ব্যক্তি ইমাম আবু ইউসুফ রাস আমার বলার উদ্দেশ্য নেই যে আল্লাহ শিখেছে এইগুলোতে শিখবে আর এইগুলো যে মানুষকে যেমন ওই পেডাল কিন্তু উদাহরণ দিলেন কালো হাফসি বলাম আবু হরায়রা কিন্তু উদাহরণ দিলাম ইমাম সাহসিক কিন্তু উদাহরণ দিলাম ইমাম আল ইউটুকৃতি কি করলাম উদাহরণ দিলাম হাজার হাজার উদাহরণ আর এখন যারা সরিমাটা করতেছে ঘরে ঘরে আলো হচ্ছে নিরলম্বী পাচ্ছেন আমার এই কথার উদাহরণ যারা করতেছে নিরলম্বই পাচ্ছেন কথা এই কথার উদাহরণ তাদের তো কিন্তু আল্লাহ তাদেরকে এই করার অসিলায় বন্দীকে কিভাবে করতে হবে এই এলএ শিক্ষা করার কারণে এর জন্য যেমনি গক্ষ করার কারণে আল্লাহ থেকে সবার নিয়ে যেত রাষ্ট্রপত্র তার ভিত্তন একটু করতে হবে সবাই তার চিতরে করতে হবে সবার কারণ যে পড়ে আল্লাহ এমন একটা জিনিস আল্লাহর বন্দীগির এলেন এমন একটা জিনিস যে কেউ শিখবে ধনী শিখলে সেও মর্যাদা পাবে গরিব শিখলে সেও মর্যাদা পাবে দেশ শিখবে সেই মর্যাদা পাবে আল্লাহর বন্দীগির এলেন আল্লাহর বন্দীগির এলেন নবীজির তরিকার এলেন একই কথা যেটা আল্লাহর বন্দিগির সেটাই নবীজের তরিকা দুই জিনিসটা কিন্তু আজকে মুসলমানদের একটা দল পাওয়া যাবে তারা নিজেরাও এই এলএম শিখে নেন এবং তাদের ছেলে মেয়েদেরকে শেখায় নিজেরা একটা সরজ করতে পারবে না আমাদের সর দরজা করতে পারবে না এবং তার ছেলে ফেলেন একই অবস্থা তার ছেলে মেলেকে পড়াইতে পড়াইতে উদাহ বানাইছে ডাক ভাঙে বেরোচার বসতে পারছে কোনো জিগান করেন কোনো বস্তা বসায় যেটুকু করতো ফল লাগে জিজ্ঞেস কর তার ছেলে মেয়ে কিছু কেউ মত মুসলমানের একটা বড় গুরু তার এখানে রয়েছে বন্দীকের এলেন সম্পর্কে আল্লাহর বন্দিকে দিদিও জানে না ফ্যামিলিতেও জানে না আমার কাছে একবার রাত বারোটা একটা দিকে কিছু লোক আমি মানুষের কোন কাজ আপনার শেষ করতে পারে বাচ্চাদের কোনো জরুরি কাজ থাকে লাগবে না এই টাইম কি হয়েছে বললো আমার দাদা মারা গেছে ছাত্র দিতে হবে করতে কারণ ছাত্র কোথায় তো জাগ্রত নেই কারণ দেখেন জাগ্রত তোমার বাপ আপনার রতনৈতিক সবার বাধাটা করতে পারবে বলতো তোমরা পড়ে যাও আমরাও করতে পারিও শিখাই নাই নাতি না তো মাথা ব্যথা কি যাও ওনার জন্য করার লাগবে না যদি পড়াইতে সকালে আমরা পড়ে দিব উঠলে হজার না হাজার পরে পড়ে দিব দেখ আমি সময় ছাত্রভূমিতে উঠে দিব খতম করতে তোমাদের কাছে এটা একটা অপ্রয়োজনের জিনিস তোমার দাদার জন্য পড়ে কি ফায়দা হবে বহু একটা গুরু মুসলমানদের এই এইখানে একটা গ্রুপ আর কিছু লোক আছে তারা এলেন এলে সময় দেয় এরা আমার দুই প্রকার সময় দেয় এর এক প্রোগ্রাম হয়ে গেছে তারা হাজারের এলে শিখতে রাজিয়েছে হাজার এরা শিখতে কারণ এখানে বলা হয় আমার দায়িত্ব শেষ শুনলাম আর সুহান মনে করে বাড়িতে লাগেলাম তারা এটুক শিখতে না দিয়ে তাদের সিলেবাসে এটুক আছে অতাইলম শিক্ষা করা এটা মুস্তাহাবস্পর এলম শিক্ষা করা মুস্তাহাব এটা নিজের উৎসাহ করা হয় আর একজনকে উৎসাহ সৃষ্টি করা যায় সেটা মুস্তাহাব এইটা শিক্ষকা আছে এর বাইরে আপনি যতই বলেন সে আটজন শিখতেছে কিছু রেলেম শিখতেছে হাজা এটাও ঠিক কারণ আল্লাহ যে এলএমকে ফরস করে দিয়েছে সেটা ফাজাইলে গেলেন না সেটা মাথায় গেলেন কিসের মাথায় আমি বারবার বলেছি পাঁচটা বিষয়ের মাথায় আল্লাহ যে এলএম শিক্ষা করা ফরত করে দিয়েছে ও যে পাঁচটা বিষয় আছে ওতে গুলো ফর যায়নি আর একদম কোরআলের তজর বুঝতে পারা তক বুঝতে পারা ওর ভিতর থেকে মাসা মাসায় করা এটা সঞ্জে কে সমাজের কিছু লোক এরকম থাকতেই হবে তাই আপনি বেতন দিয়ে রাখেন আপনার এলাকায় তাই আপনার ছেলেকে বাড়ান কিন্তু রাখতে হবে প্রত্যেক মহল্লা এরকম লোক রাখা ওই মহল্লাবাসীর তা না হলে তারা শুধু ফরজটুক শিখে বোঝ রয়েছে তো ফরজের বাইরে নিত্য নতুন ঘটনা ঘটবে নানান সমস্যা আসবে ওটা তো ফরজে আইন দিয়ে হল করা যাবে না ওটা প্রত্যেকে হল করবে যেরকম প্রত্যেক গ্রামে ডাক্তার থাকতে হয় আপনি কাউকে দৌড়ে অসুস্থ হলে ওর ডাক্তার ওরা প্রত্যেক গ্রামের উহানি ডাক্তার থাকা বাধ্যতামূলক বলবো যে আমাদের গ্রামে নেই তাহলে আপনি বেতন দিয়ে রাখেন আর হয় আপনার ছেলেদেরকে তৈরি করুন একটা কিছু করতে হবে আপনার ছেলেকে পুরা গ্রামবাসীর জন্য তৈরি করো আর না হয় বেতন দিয়ে রাখো এই লন্ডন আমেরিকার বিভিন্ন এলাকায় ব্যাপক হয় তখন তারা কিন্তু তাদের ছেলেদেরকে এলে শিক্ষা করার জন্য দারুলুম দেবান গোয়াধিকার ভারতের ইউপির মধ্যে लोक एल शिख सरकार दीते কাজে লাগেনি ঘটনা ঘটছে এলে শিক্ষা তারা আগ্রহ আছে বেরে বল কিন্তু যে বিবাহিত বৌ কিত শিখতে তো পায়ের দোকান লাগে এতদিন তার জওয়ান বিবীদের থাকে শুনে বিদিকে ইসলামের তাকে তো সেভ করতে হবে নিজেকে তো হেফাজত করতে হবে দিনের খাতের সব আর ঠিক আছে আমি যেটা করলাম করলাম আমি এর বিনিময় আল্লাহ থেকে নিচ্ছি আপনার স্বামীর সাথে তার মহাপত আছে না স্বামীর সাথে তার তো মহাপত আছে সেও উৎসবের খাতের স্বামী কোনো যাচ্ছে এমন ঘটনা ঘটে তো বলতেছিলাম একটা গ্রুপ ক্যারেছে কোথায় হাজার ক্যাবছে অথচ হাজার অর্জন করা মুস্তাহাবস্তাহাব शिक्षा करें जरूरी ठीक मत अवन पढ़े आवाज़िला नहीं छयरा खेल कारण्ला के বারো বছর ফর্ম দেবে ওষুধ দিচ্ছে এই ওষুধে কাজ করে কিন্তু আপনি এই ব্যাখ্যা জানেন যে ওষুধটা এসছেন তো শরীরে কি কি উপকার করে এই ব্যাখ্যা আপনার জানালেন সব ডাক্তারও জানো তারা জানেলা এটাকে আপনার ভিতরে প্রকাশ হবে না হবে না ঠিক এখানে এলো এখানে এলো ফজিলাত আপনি আমল করলে ওই ফজিলাত दादा कैम शिखाना हजार शिखाना जो लोग लोक फजिलाजिला মশলা মাথায়ের জন্য শিখে হাজারলে কোরআন এর জন্য তালিম করা হবে তাহলে কোরআন সই করার জন্য উদ্বুদ্ধ হয়ে যাবে হাজারলে নাম পড়া হবে নামাজের মষ্ট করার জন্য সুরাকি করার জন্য আপনি উদ্বুদ্ধ হবে হাজারলে হাস জন্য পড়া হবে হাস করার জন্য প্রস্তুতি নিয়ে ফেলবেন কাদের বুঝিলাম যদি মানুষকে মাথায় নামিয়ে আছে এলটা লাগলো না এবং সে সারা জীবন প্রাইমারিতে রয়ে গেল এই লোকটা প্রাইমারিতে রয়ে গেলো এ আর জীবনে হাই দেখতে পারলো না কলেজে দেখতে পারলো না ভার্সিটি দেখতে পারবো না এলেভের এই কলেজ ইংরেজদের কলেজ আল্লাহর বন্দুকের যে কলেজ এখানে সে করতে পারবে এর জন্য তারা বড় মরু কিনা বারবার করে বার বার করে তোমরা হাক্ষারি ওলা নাই মজলিসে যাও তাদের মজলিস হয় সেখানে যাও যেমন শিখো কিছু আল্লাহর বান্দা এই কথা আমল করে তাদের খুব উন্নতি হয় আর কিছু আল্লাহর বসতে থাকে তারা প্রাইমারি দেখে গেছে এই জন্য বলতেছিলাম যে উন্নত একটা গুরু ওই ফাজার এলেভেতে রয়ে গেছে আগেবারে এই ফাজার এলেভের দ্বারা তাদের ফর আদায় হবে না तीन नम्बर गुरु एक हल कामिया जरा फाजा शेखे मिल शेखे एकजनो समय बेर एक ओलबाद सोबादे जाए सेम करे अन्न क्यों पड़े चैनल हल कामिया ये खूब उन्नति यहां आल्ला नय करते कूके पुरते हैं হাক্কা ওলামায় ক্রজর দেখতে হবে শিখতে হবে নিজে আমাদের আসতে হবে অন্য ভাইকে বলতে হবে আমরা যে দুনিয়ার আলোচনা করি এইগুলো ক্ষমায় এইগুলো আলোচনা করতে হবে আমাদের হুজুরে নিয়ে আলোচনা এইগুলো আলোচনা করতে হবে উনি কিছু থাকে উনি ওনারটা বলবে আমাদের হুজুরে করছে এইভাবে মুসলমান কাকে বল ইসলাম এত শর্ট টাইমে দুনিয়া কেমন এখানে এক হাজার বছর দাওয়ার দিচ্ছে আশিটা মুসলমান এক হাজার বছর দাওয়ার দিয়ে আশিটা মুসলমানের আর এখানে তেইশ বছরের মেহনত সবাই বললেন হয়তো খবরে সাধারণের জমা নাই আফগানিস্তানে লোকেরা মুসলমান রে উসমান জমানায় আর্মেনিয়া তাজাকিস্তান তাজাকিস্তান মুসলমান রে উসমান বলি তৃতীয় করিমের সমান এই বৃহত্তর আসিয়া যে ছিল এখানে যে কারণে হাতিতে হাতিতে মকাই লেখা হলিনাই লেখা হলো সব এখানে বোঝা লেখা হলো এখানে ওলাবার লিখা করতে কোথা জবান করা হয়েছে কোথায় কিতাব আকারে লিপিবদ্ধ করা হয়েছে কোন জায়গায় এই রাশিয়া কতগুলো কত কেন্দ্র ছিল কতগুলো কেন্দ্র আজকে সেখানে বিরান হয়ে গেছে কিছু জায়গা আছে মার্কা তো যে কথা বলতেছিলাম যে এই মত তিনটা একটা তক্কা একদম বন্ধ এটা দেখি আকটা তক্কা ফজিলাতের মধ্যে রয়েছে আটটা তক্কা ফজিলাত শেখে বাসায়ল এরা তারা কি করতে পারবে এরাও কথা করতে পারবে আল্লাহ কাজে দয়া আল্লাহ সকলকে এই তৃতীয় তক্কা ভিতরে তৃতীয় চাকার ভিতরে ঝামেল করে শিখত বাসায়ালিখ নিজে আমল অন্যকে বলব এটা জেন্দেগির লক্ষ্য উদ্দেশ্য এটা জেন্দেগির লক্ষ্য উদ্দেশ্য এটা তো হবে আপনি ধনী হলেও আল্লাহ ইন্টর আপনি গরিব হইলেও আল্লাহ আপনাকে আজকে এলেন কারণে রিক্সাওয়ালা ছেলে বড় বড় মসজিদে তারা দায়িত্ব পালন কি কারণে দুনিয়া কিন্তু দুনিয়া তো আজকে আসতে নেই না লোক আছেন সকালে চলে দেখেন না এক এক শেয়ার বাজারে ধর পথে পড়েছে এক এক বাজারে লোক নামে একশো টাকার একবার তিন হাজার টাকা হয়ে এক পয়সা দেশ আবার ওটা পঞ্চাশ টাকা একশো টাকা শেয়ার তিন হাজার টাকা এরপর হঠাৎ করে সব তুলি পাঠা ওই শেয়ারের ভিতর দিয়ে হ্যাঁ কোনো না কোন মুনাফা লুবি মধ্যস্তোগী তারা লোক ওদাও হয়ে গেছে ঘরার ফার বাইরে চলে মা আজকে খালি আমেরিকান অংশ জায়গায় লক্ষ থাকাই করা সম্ভব ইসলামী অর্থনীতি ছাড়া আপনি যে কোনোভাবে চালাইবেন পরিণাম সেটা পরিণতি বলে দিতেন তৃতীয় পারা সুরায় বাচ্চারা শেষের এর আল্লাহ বলে দিতেন সুবৃত্তিক যে অর্থনৈতিক ব্যবস্থা এর পরিণতি হল ধংশ বলে দিতেন সুবিধির জন্য আপনি কাজ করবেন তো ধ্বংস হবে আপনি এটা জনগণের কাছে নিয়ে ওই ধ্বংসটা কিভাবে প্রভাব করা যায় ব্যাকআপ দেওয়া যায় কি করছিল এইভাবে জোড়াতালে দিয়ে আল্লাহর সাথে মোকাবেলা করা এখন আছে যাওয়ালে কি থেকে গেছে এখন হেড অফিসে ব্যাংক সব কি হয়ে গেছে দেউলিয়া হয়ে কখনো তারা জল কখনো জল বিমা করতে চান ইন্স্যুরেন্স করতে থেকে সুদের পরিণতি ধ্বংস कस ठे कुरानिख लाइन কিতাব এর কোন কথার ব্যাপারে কোনো বলছিলাম যে আমরা শিক্ষা করা খরচ করে দিয়েছে সরিয়াত যে এলএমপি শিক্ষা করা কি করে দিছে খরচ করে দিতে এই এল শিক্ষা করার জন্য সময় দিয়েছে হাজার থেকে মাথায় চলে আসে चल रही इनिया मुसलमान रा कम सफर करते পব্লিকে সফর সফর নেই ব্যবসা বাণিজ্য করতেছে না বিভিন্ন সফর করতেছে না কিন্তু যদি মুসলমানদের মধ্যে আল্লাহ মেজাজ তৈরি করছিলেন মেজাজ মানুষ এগুলো করবা ওই মেজাজটা যদি মুসলমানদের মধ্যে পয়দা তাহলে প্রীতি হচ্ছে জাগরণ না ততদিকে সীমিত কয়েকজন ভাই আওয়াজ লাগে ওর বাইরে লাখো মুসলমান সফর করতেছে এক জায়গা থেকে আর এক জায়গায় এক থেকে আর জায়গা আমাদের ছেলে করতে চেয়েছে কিন্তু মাথা আসতেছে না আমি করতে গেছি এইখানে আমি এখানে লোকজন ইসলামের দাওয়া দেয় আমার তো মানে হবে না এটা মুসলমানের আমার দায়িত্ব এটা আমার কি পুরাণে বলা হয়েছে সর্বোত্তম বলে আমি উচ্চশিক্ষার জন্য যাই ব্যবস্থার জন্য যাই ভ্রমণের জন্য যাই যে যাই তাহলে ছাত্রের কাছে পাব আমি मुसलमान चले आज इसमें एक एक द्वारा कत हजार हजार विधर्मी इसलम ग्रहण करा जाए क्योंकि दायित्व दिए আমরা সব মুখে তারা লাগিয়ে দিচ্ছি ব্যবসা করতে গেছি ব্যবসা কথাই বলবো উত্তাপ চলে আসবে এই কোনো মুসলমানের নমুনা এটা এটা করে মুসলমানের শেষাব এত বেলা গেল ব্যবসায় করে চলে আসলে কোনো না দিনের পড়তে গেল সেখানে দশ বছর রয়েছে পাঁচ বছর রয়েছে ওই দেশের লোকের দিল না এখানে পড়ে হ্যাঁ ওই ইংরেজাটা মাথায় করে আর মোহাম্মদ ইংরেজাটা মাথায় আজকে বিজেত খ্রিস্টানরা মুসলমান রয়েছে তারা এই একটা অভিযোগ করতে চাষ আমরা যা সেটা मालिक पेट पर मूलमान जिनसे नहीं तो तुम्हारे रही तुम्हारा पटेल দুনিয়ার মানুষকে দিচ্ছ না এটা কি এই প্রশ্ন তারা করছে আমাদের কাছে তার সবচেয়ে দাবিটা তোমাদের কাজ করিতে আছে তোমাদের হিমাজে আছে তুমি দুনিয়া বাসিয়ে দিচ্ছ না কেন মুসলমানরা মনে করছে যে মুসলমানের কাজ প্রত্যেক মুসলমান নারদ নারীর কাজের কাজে তাকে দেওয়া যেন আলেমের জন্য বলে থাকেন আপনি কিছুই জানেন না যা জানেন ওটা দেওয়া মহিলা মহিলাদের মধ্যে দেওয়া পুরুষটা পুরুষদের মধ্যে দেওয়া ছিল যে উদ্দেশ্যে বৈধ যে পর্যন্ত সেতান আপনার কাজ করেন তার সঙ্গে দাওয়াত লাগিয়েছে না আল্লাহ আপনাকে কৈকি কেন এখানে দাওয়াত নামাজ রোজা সম্পর্কে যে পরিমাণ কৈক চাওয়া দাওয়াত সম্পর্কে ওই পরিমাণ কৈক চাওয়া হবে নামাজ রোজাকে যেমন আল্লাহ করে দিচ্ছে দাওয়াতটাকেও ফরত করে কাজী এই কুস্তা মুখের তালা লাগানো মুসলমান এই মুসলমান যখন নাকি পানি পাওয়া না যায় পানি পাওয়া যায় অথবা পাওয়া পাওয়া দেখেছে কিন্তু কোন রোগ কারণে आपना तो पानी व्यवहार कर निषेध बुझे अपने तक उजुर बदले एवं फल गसल बदले सरियाम दिखे उजुर बदले টাইম করবেন ওটাও কি একই সিস্টেম টাইম একরকম যদিও আপনার উঁজু একরকম গোসল একরকম কিন্তু ওজলের কারণে সমস্যার কারণে যখন তাইম যাই হবে তাই কিন্তু একরকম কি কয়লা কাজে আপনাকে নিয়োগ করতে হবে কি করছ হ্যাঁ পবিত্রতা অর্জন করার জন্য করেছে কি নম্বর এক নম্বর ঘর দুই নম্বর হাত পাবে মানে হাতটা হালকা ধরে নেবে নিয়ে প্রথমে চারা মাত্র মানুষ উপর থেকে নিজে দিচ্ছি খুব সুন্দর করে সব জায়গা হাত একবার কিন্তু একবারটা হওয়ার জন্য হাতটা কয়েকবার সেরাই কোন জায়গায় খালি না থাকে এই হল তৃতীয় ফরণ তৃতীয় ফরণ হলো হাত পা भारे ने तला दिए तलास कलर दिखे आज एक मकल देते কলকের ছু বলে তালা বলে উপর দিয়ে মাসের আঙ্গুলগুলো ডাইনাথের তলার দিয়ে নেবে তলা দিয়ে কলসে তো মুখর দিয়ে বাড়ু ডাইনাটের উপর দিয়ে একবার একবারই একবার করার পরে আবার সব থেকে হাত প্রশ্ন এখনই নিয়মে আঙ্গুল গুলো তলা আঙ্গুল গুলো তলার তালু দিবে মোড় তো এবার তালু এই মাথায় চলে আস আচ্ছা চেহারা মতে করা আর দুই হাত মাথায় করা কি হয়ে গেল এমন শুনছি যে মাটির একটা ঢিলামুখের মধ্যে নিয়ে আল্লাহাল আমাদের সকলকে আমল করার প্রফিজ এগুলো আপনার দেখাই দিবে